আব্দুল্লাহ হেগনে উমার রাজ আলান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল এর সময় পুরুষ এবং মহিলা একত্রে এক পাত্র হতে অজু করতেন